হমদন بعد أعوذ بالله من الشيطان الرجيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغدات والاشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فروطا شبريا شو درشوك أبسكي اسلامي যে সুন্দরতম গুণ রয়েছে সে গুণাবলীর মাঝে একটি গুণ নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি আর তা হচ্ছে সবর আমাদেরকে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে হবে প্রথম আলোচনা করতে হবে সবর যেটি ইসলামের সুন্দর একটি গুণ এই সবর কাকে বলে যখন আমরা বুঝতে পারব সবর শব্দের যে অর্থ তখন আমার কাছে ক্লিয়ার হবে যে আমি আসলেই সবর বা ধৈর্য ধারণকারী হতে পেরেছি না পারিনি কারণ আজকে আমরা অনেক সময় ধৈর্য বা হারিয়ে ফেলি ধৈর্য ধারণ করতে পারি না বিভিন্ন উপলক্ষে বিভিন্ন কারণে কিন্তু যারা যারা প্রকৃত ইমানের দাবিদার তারা ধৈর্য ধারণ করেই হবে এটি মুমিনের একটি বড় গুণ মহানবুল্লাহ আলমিন কোরআন মজিদে ममिन गुण आलोचना करते सबर ने कथाटी हल एक ममिन गुण प्रिय दर्शक सबर सम्पर्बर ए शब्द शब्द अर्थ हलो निज के कंट्रोल करा निज के बेधे रखा निज के आटके रखा ये शब्दिक अर्थ अनुरूप भाव शरियतर परिभाषाई क्योंकि अर्थ आज निज के कंट्रोल करा जे कंट्रोलिटी কোনো কাজ করাতে অথবা কোনো কাজ না করা থেকে কন্ট্রোল করা এই সবরের শরীয়তের পরিভাষায় যে অর্থ এ অর্থ আলোচনা করা হয়েছে যে নিজের আত্মাকে কন্ট্রোল করা তার ক্ষেত্রে প্রতিবন্ধক সৃষ্টি করা কোন কাজ করাতে অথবা না করা থেকে আর করা অথবা না করা কোনো কাজ করা এটিও আল্লাহর জন্য অনুরূপভাবে কোনো কাজকে বর্জন করা সেটিও হবে আল্লাহর জন্য যে ব্যক্তি এই অংশ পরিপূর্ণ করতে পারবেন যে আমি আল্লাহর জন্য এই কাজটি করতে চলেছি অতএব আমাকে এই কাজের উপর ধৈর্য ধারণ করতে হবে কারণ হলো যে কাজটি করতে চলেছি সেই কাজ মহানবুল আর আমিন আমাকে আদেশ করেছেন আমি মুসলিম আমি অনুগত আমাকে আনুগত্য স্বীকার করতে হবে আমি আনুগত্য স্বীকার করে নিয়েছি আমার না হলো মুসলিম অতএব এখানে যদিও আমার কিছু কঠিন দিক কিছু কঠিন ভাব আমার মাঝে আসে কঠিন হচ্ছে পালন করা এর এরপরও আমাকে সেই কাজ পালন করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে উদাহরণস্বরূপ বলা যেতে পারে রোজা রাখা এটি একটি কঠিন কাজ সারা সারাদিন না খেয়ে থাকা এটি অনেক সময় কঠিন হতে পারে কিন্তু এরপর এর উপর ধৈর্য ধারণ করতে হবে আপনি এ কথা বলতে পারেন না যে সারা দিন না খেয়ে থাকা এটি মানুষের জন্য বড় কঠিন হতে পারে অতএবা আমি সেটি পালন করতে পারব না তাহলে আপনাকে বলা হবে যে আপনি আল্লাহর আদেশের অনুগত হননি আনুগত্য স্বীকার করেননি আপনি ধৈর্য ধারণ করতে পারেননি কর্ম করার ক্ষেত্রে অনুরূপভাবে উল্টো দিকে উল্টো মহান্নবুল আলমিন কিছু জিনিসকে নিষেধ করেছেন ওলায়তা করাবো জেনা তোমরা জেনার কাছাকাছি হো না এতিমের মাল খেও না এ ধরনের অনেক নিষেধাজ্ঞা আছে তোমরা গিবোধ করো না তাহলে এই যে দিকগুলি নিকৃষ্ট দিক সেই দিকগুলিকে মহানরবুল্লাধ করেছেন এখন এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা হলো যে সেটিকে না করা সুপ্রিয় দর্শক এই জন্য আমরা যে আয়াত পাঠ করেছি সৌরত কাহাফের ২৮ নম্বর আয়াত মহানরবুল্লা আল আমিন এখানে ধৈর্যের পূর্ণ দিক নিয়ে আলোচনা করেছেন যে একজন ধৈর্যশীলের মাঝে যে দিকগুলি পাওয়া যেতে পারে মহানবুল যারা তাদের প্রভুকে ডাকে ইবাদাত করে বিল গা কে আসি সকাল এবং সন্ধ্যায় তাহলে যারা তার রবের আনগত্যশীল সকাল এবং সন্ধ্যায় যারা নামাজ আদা করে তাদের সাথে তুমি তোমার নিজের আত্মাকেও শরিক করে নাও তাদের সাথে ধৈর্য ধারণকারী হয়ে যাও কেন উদ্দেশ্য তোমার যে তারা যে আল্লাহর সন্তুষ্টি কামনা করে মহানব্ব আলমিন এই কর্মের মাধ্যমে তিনি সন্তুষ্ট হন তাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি সে কাজটি করতে চলেছি অথবা আমি সে কাজটিকে বর্জন করতে চলেছি তাহলে আমার উদ্দেশ্য হবে মহানবুল যে দুনিয়ার চাকচিক দুনিয়ার মোহ দুনিয়ার ভালোবাসার টানে তুমি তাদের থেকে তোমার দৃষ্টিকে উঠিয়ে ফেলিও না তাদের সাথে ধৈর্য ধারণকারী না হয়ে তাদের কাছ থেকে সরে উল্টো পথ ধরে ফেলো না উল্টো পথে চলো না আর এটি যদি হয়ে থাকে উল্টো পথ তুমি যদি ধরে নাও তাহলে হতে পারে সেটি দুনিয়ার যে মোহ ভালোবাসা মানুষের যে চাওয়া দুনিয়াতে তার যে একটি ভালোবাসার ভাব আছে তার ফলেই হয়ে থাকে মহানবুল্লা আর বলছেন যে দুনিয়ার চাকচিকের ফলে ভালোবাসার ফলে তাদের থেকে তোমার দৃষ্টিকেও উঠিয়ে নিও না কারণ এই চোখের যে দৃষ্টি আছে আমি তার কাছ থেকে সরে আসা এটি আদৌ উচিত নয় অথচ তারা তাদের রবের ইবাদাত করে সকাল এবং আমার দিন থেকে আমি উদাসীন করে দিয়েছি গাফেল করে দিয়েছি তাদের অনুসরণ করো না হাওয়া এবং যারা তাদের প্রবৃত্তির অনুসরণ শুরু করেছে তাদের তুমি অনুসরণ করো না এবং তারা কর্মে বাড়াবাড়ি করেছে সৌরাতুল কাহাফ ২৮ নম্বর আয়াত প্রিয় দর্শক এই আয়াতের মাঝে আমরা সবরের পূর্ণ যে অর্থ সে অর্থ পেয়ে গেছি আমরা বলেছিলাম নিজের আত্মাকে কন্ট্রোল করা বেঁধে রাখা সংযত করা এর নাম হল সবর আর এই গুণটি মুমিনের মাঝে পাওয়া যাবে কারণ মেন যারা যারা আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে চলেন তাদের জীবন তারা সর্বদাই আল্লাহর জন্য উৎসর্গ করে দেবেন আল্লাহ সন্তুষ্টির জন্য উৎসর্গ করে দিবেন যেই প্রসঙ্গ মহানবুল কথা বলেছেন এই জন্য ধৈর্য ধরার ক্ষেত্রে এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ যে তারা তার রবের সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে তারা ধৈর্য ধারণ করা হবে মহানবুল্লা আলমিন অন্য এতে বলেছেন যেটি সুরাতের বাইশ নাম্বার মহানুবুল্লাও যে ধৈর্য ধারণের যে শর্ত তাহলে ধৈর্য ধারণকারী আমরা কাকে বলব কে ধৈর্য ধারণকারী সবাই না সবাই নয় কে তাহলে যারা রবের জন্য ধৈর্য ধারণকারী হন তারা হতে পারে আজকে যদি কাউকে আমরা এই টাইটেলটি লাগিয়ে দিই যে তিনি একজন ধৈর্য ধারণকারী মানুষ কিন্তু তার মাঝে রবের আদেশ এবং নিষেধ দুইটি দিক যেহেতু আমাদের পাঠ কিন্তু দুইটি মোমে এই দুনিয়ার জীবনটাই এ ধরনের পাঠ ভালো না হয় খারাপ ভালো না হয় খারাপ এই দুইটি পাটের মাঝে দুই ক্ষেত্রে আপনাকে রবের সন্তুষ্টি কামনা করতে হবে যদি আপনি ভালোটি করেন তাহলে রবের সন্তুষ্টি অর্জন করে যে তার সন্তুষ্টি অর্জন করার জন্য আমি ভালো কাজটি করছি অনুরূপভাবে উল্টো দিকে উল্টো যে খারাপ কাজটি আমি বর্জন করেছি সেটি হলো রবের সন্তুষ্টির জন্য বর্জন করেছি আপনি একজন ধৈর্যশীল সুপ্রিয় দর্শক এই আমাদেরকে এই গুণটি মমিনের গুণটি আমাদের মাঝে হতে হবে মহানবুল আলমিন এখানে আলোচনা করেছেন যে ওল্লা দিনা সবার যারা ধৈর্য ধারণকারী হয়েছে আর উদ্দেশ্য কি তাদের রবের সন্তুষ্টি কামনা করে আর তাদের আমল কি তাদের কর্ম কি মহান্নবুল আলমিন এখানে এত মাঝে কিছু কর্মের তিনি দিক নির্দেশনা দিয়েছেন যে ধৈর্য ধারণকারীদের কিছু কর্ম হবে তিনি প্রথম কথা বলেছেন ও আকম তারা নামাজ আমরা বলতে পারি তারা পরিপূর্ণ ধৈর্য ধারণকারী কারণ আল্লাহ তালা বলেছেন যে তার রবকে সন্তুষ্ট করার জন্য তারা যে কর্ম করে তার প্রথম কর্ম হল ও আকম উলা তারা নামাজ কায়েম করে হবে আর ও আনফাকু মিমা तर मजे द्वित क्या खरच कर दान कर दिए रिजिक थे तरच कर रिजिक करी उपार्जन करी इनकाम कर गुण की ये क्योंकि सकल आकल इनकाम कर गुण की आज কারণ যারা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক তাদের ইনকামের যে সোর্স সে সোর্স আমরা খুঁজি কেউ তো সে চাকরি করেন সাথে সাথে আরও সোর্স খুঁজেন যে এটি ব্যবসা হতে পারে প্রতিষ্ঠান করা হতে পারে যার মাধ্যমে ইনকাম করবেন এটি সবার মাঝে আছে কিন্তু ইনকাম করার পর খরচের গুন্ডি। এটি কিন্তু সবার মাঝে পাওয়া যাচ্ছে না কারণ মোহানবুল আরামিন কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় এই সম্পর্কে তিনি কথা বলেছেন খরচ করা সম্পর্কে আল্লাহ তিনি কথা বলছেন এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তাদেরকে যে আহার দেওয়া হয়েছে যে ইনকাম করেছে সেই ইনকাম থেকে তাদের উপার্জন থেকে তারা খরচ করবে আর খরচ করার দুইটি দিক হতে পারে মহানবুল এবং সন্তুষ্টি কামনার জন্য যদি না হয় কারণ আল্লাহর সন্তুষ্টি ব্যতিরিক অন্য কোন সন্তুষ্টি যদি কামনা হয় মানুষের তাহলে সেখানে কিন্তু রিয়ার ফলে তার আমল নষ্ট হবে এবং সে একজন বড় পাপিও বলা যেতে পারে এই এই পাপ থেকে কিন্তু বিরক্ত থাকতে হবে যদি আপনি নামাজ পড়েন তাহলে আল্লাহর জন্য পড়তে হবে যদি দান করেন তাহলে দান আল্লাহর জন্য করতে হবে ধৈর্য ধারণ করেন তাহলে আল্লাহর জন্য ধৈর্য ধারণকারী হতে হবে আজকের এই ধৈর্য ধারণকারী গুণটি এটি একমাত্র মমিনের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে এছাড়া যারা মমেন নয় পরিপূর্ণ ইমান যাদের মাঝে নাই তারা কিন্তু এই গুনে গুণান্বিত হতে পারেন না হ্যাঁ তার ইমানের ফলে আংশিক হতে পারেন তার মাঝে কখনো আছে কিছু ভালো কর্ম কখনো আবার ভালো কর্ম তিনি করেন না তাহলে এই গুণটির সম্পর্কে মহানবুল্লা আরো তিনি বলছেন যে এই গুণের অধিকারের নামাজ করবে তারা তো দান করবে আর তারা তাদের যত খারাপিতা সেগুলোকে প্রতিরোধ করবে আর এই প্রতিরোধ হবে তার ভালো কর্মের মাধ্যমে মহানবুল্লাহ আলমিন বলছেন ওয়াদা উনাবিল হাসানা তারা হাসানা जत भल क्या एर मध्यमेज सेरोधिता कर खराब के तार सर भलिकल महम आलमीसद कर तरज हलो परकाले स्थान सुंदर जो स्थान जो सम्मानी स्थान तरज हलो जाना प्रिय दर्शक तेजर जे मम जे गुणगुली आ সেই গুণের মাঝে একটু ছোট বিদ্যুতের পরে আবার দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা शुक्रवार बुधवार रुन सम्प्रचार सकाल साढ़े सतटदेश मास मुहरम सियाम सला सर्वोत्तम सलाात हल सल सही मुस्लिम द्वित खंड सिया हाथी संख्या छस एगारो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 পবিত্র এবং বিশুদ্ধ জীবন জীবনযাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের সাড়ে ছটায় সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম ধৈর্য আর এই ধৈর্যের গুরুত্ব শরীয়তে অনেক আমরা ধৈর্য ধারণকারী কাকে বলে তার নমুনা কিছু আমরা পেশ করেছি আমরা আরেকটু ব্যাখ্যা সহকারে বলতে পারি যে আসলে ধৈর্যর যে গুণটি এটি আমরা একটু আলোচনা করব। যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ধৈর্য ধারণকারী যাকে আল্লাহ আল্লাহতালা সবেরিন বলে ধৈর্য ধারণকারীগণ সম্বোধন করেছেন তাদের যে দিকগুলি আমরা কিছু দিক আলোচনা করব। সে দিকের মাঝে আমরা বলতে পারি যে একটি দিক হল তার নিজকে তার নিজের সতীত্ব বজায় রাখা পুত পবিত্র রাখা আর এই পুত পবিত্র রাখা গুণটি এটি একটি ধৈর্যের গুণ সে ধৈর্য ধারণ করেছে তার যত ধরনের যে কুস্বভাব তার কু প্রবৃত্তির চাওয়া থেকে তার নিজকে সে ধৈর্য ধারণ করেছে কারণ সে অন্যায় লিপ্ত হয়নি সে তার যেমন মনের যে কুচাওয়া তার যৌনাঙ্গকে অন্য ক্ষেত্রে ব্যবহার করেনি এই ক্ষেত্রে সে পুরস্কার পরিচ্ছন্ন রয়েছে সে ধৈর্য ধারণকারী নির্ঘাত এবং মহান্নবুল আলমিন যে প্রতিদানের কথা বলেছেন সে প্রতিদানের যোগ্য কারণ সে তার নিজকে ধৈর্য ধারণকারী বানিয়েছে অনুরূপভাবে বলা যেতে পারে যে মহান্নবুল আলমিনের যে দান মহান্নবুল আলমিন যত ন্যামাত দিয়েছেন যে নিয়ামতটি তার জন্য তিনি বাজেট করেছেন সে নিয়ামতের প্রতি সন্তুষ্ট ভাব তার মাঝে পাওয়া গেছে তিনি সন্তুষ্ট ছিলেন তিনি সন্তুষ্ট আছেন তে ভাবটি তার মাঝ থেকে উঠে যায়নি তিনি ধৈর্য ধারণকারী কারণ ইচ্ছে করলে তার স্বল্পতার ফলে আর্থিক দুর্বলতার ফলে সে চুরিও করতে পারে সে অন্যায় পথও বাঁচতে পারে হারাম যত পন্থা আছে সে পন্থা অবলম্বন করতে পারে পক্ষান্তরে যে ব্যক্তি অন্য পথে পা বাড়ালো সে প্রকৃতপক্ষে ধৈর্য ধারণকারী হননি সে ধৈর্য ধারণকারী নন ধৈর্য ধারণকারী তাকে আমরা বলতে পারি যে মহান্নবুল্লাহ আলমিনের পক্ষ থেকে তার জন্য মহান্নবল্লাহ আলমিন যে বাজেট করে রেখেছেন যে রিজিক তাকে দিয়েছেন যে ইনকাম তাকে দিয়েছেন তার প্রতি তিনি সন্তুষ্ট রয়েছেন এই সন্তুষ্ট ভাবটি অনুরূপাবে বলা যেতে পারে যে তার কাছে বীরত্বটি অনেক ক্ষেত্রে অন্যায় করতে পারে অন্যায় কেউ তার প্রতি করেছে তার ডবল তাকে সাজা দিতে পারে কিন্তু এই ক্ষেত্রে সে ধৈর্য ধারণকারী কারণ তার প্রতি সে এমন অবিচার করবেন না যার ফলে সে আল্লাহর কাছে জবাবদেহি তাকে তাকে করতে হবে অতব সে একজন ধৈর্য ধারণকারী এ ধরনে আপনি প্রতিটি ক্ষেত্রে বলতে পারেন যে কেউ মানুষের গোপনীয়তা রক্ষা করল আপনি কি বলবেন যে গোপনীয়তা রক্ষা করা এটি মমিনের গুণ নবীসাল্লাম তিনি বলেছেন যে যে গোপন করে মানুষের ত্রুটি জানার পরে গোপন করে আবার গোপন করার অর্থ আমরা ভুল বুঝবো না গোপন করার অর্থ হলো ভাইকে নসিহত করার পরে তার অন্যায়টি ফুকাসিং না করা এর নাম হলো গোপন করা আপনি ভালো করে জানেন আপনার ভাই অন্যায় লিপ্ত আছে আপনি তাকে সেখানে নসিহত করেননি তাকে সেখানে বাধাও দেননি আর আপনি সেটিকে গোপন করে চলেছেন আসলে এটি গোপনীয়তা নয় এটি গোপনীয়তা নয় বরং গোপনীয়তা হল যে অন্যায়টি সে লেগে আছে সে অন্যায় সম্পর্কে তাকে সচেতন করা কখনো কারোর মাঝে এমন কোনো অন্যায় ঘটেও যেতে পারে এবং এই অন্যায় সম্পর্কে আপনি ভালো করে জানেন এখন মমিনের উচিত হবে যে ধৈর্য ধারণ করা সেটিকে গোপন করা কারণ যে ব্যক্তি গোপন করল আল্লাহ তালা তার ত্রুটিকে কালকে আমতের দিন তিনি গোপন করবেন যে ব্যক্তি অন্যের অন্যায়কে লুকিয়ে ফেললো আল্লাহ তালা কালকে আমতের দিন তার যে অন্যায়গুলি সেগুলো গোপন করবেন অতএব এই ধরনের গোপন করা গুণটি যার মাধ্যমে সে সুবরকারী হতে পারে মহান্নবুল্লাহ আলমিন এই ধরনের আয়াত কোরআন মসজিদে তিনি বহু জায়গায় আলোচনা করেছেন যে মহান্নবুল্লাহ আলমিন তার বান্দাকে তিনি পরীক্ষা করে থাকেন আর তার পরীক্ষার ক্ষেত্র কিন্তু একটি নয় পরীক্ষার ক্ষেত্র বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন কাউকে অর্থ দিয়ে পরীক্ষা করেন কাউকে না দিয়ে পরীক্ষা করেন কাউকে সুস্বাস্থ্যতা দিয়ে পরীক্ষা করেন কাউকে অসুখ দিয়ে পরীক্ষা করেন কাউকে জ্ঞান দিয়ে পরীক্ষা করেন কাউকে জ্ঞান না দিয়ে পরীক্ষা করেন এবং এই ক্ষেত্রগুলো মহানব্বুল্লাহ আলমিন তার বন্দাকে তিনি পরীক্ষা করেন যে যাকে তিনি জ্ঞান দেননি সে আসলে চেষ্টা করেছে কিনা জ্ঞান অর্জন করার এজন্য জন্য পরকালে কালকিয়ামতের দিন যারা আজকে এ কথা বলে যে আমি তো ইসলামের শিখিনি। কোরআন সম্পর্কে জানেন না কেন না সেটি সময় হয়ে উঠেনি আর আমি সেটি শিখতেও পারিনি আর আজ পর্যন্ত এভাবে আমি কেটে যাচ্ছি আসলে তাকে বলা হবে যে আপনি যে শিখার যে গুণটি এই গুণটি আপনার মাঝে ছিল আর এটিকে আপনি কন্ট্রোল করতে পারতেন ইচ্ছে থাকলেই আপনি সেটি করতে পারতেন অত সেটি আপনি করে নেননি আপনি তার ক্ষেত্রে ধৈর্যশীল হননি আর যার ফলে আপনি আল্লাহর কাছে মুক্তিও কামনা করতে পারেন পারেনি কথা বলে যে আমি তো আসলে জানিনি বিধায় আজকে নামাজ পড়িনি এই ধরনের অসংখ্য ক্ষেত্রে আমরা এই উদাহরণ দিতে পারি সুপ্রিয় দর্শক মোহানবুল্লা আলমিন সুরত আল ইমরানের একশত ছিয়াশি নম্বর আয়াতের সাদ করেন্লা তুবুল্লা উন্নাফিমিক যে তোমাদেরকে অচিরেই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে ফী আমওয়ালিকুম তোমাদের অর্থসম্পদের মাধ্যমে ওয়া আনফুসিকুম এবং তোমাদের আত্মার মাধ্যমে সুস্থতা এবং অসুস্থতার মাধ্যমে ওয়া লা তাসমাউনা মিনাল্লাজিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাজিনা আশরাকু আদান কাসীরা এবং ইতিপূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছিল যারা মুশরিক তাদের কাছ থেকে অনেক ধরনের কথা তোমরা অচিরেই শুনবে তোমাদেরকে কথা শুনতে হবে এবং এটি একটি পরীক্ষার ক্ষেত্রও বটে এরপরে মহানবুল্লাহ আলমিন এরশাদ করেন ওয়াইন তসবিরু যদি ধৈর্য ধারণ করো তাহলে মহানবুল আলমিন পরীক্ষা করবেন অর্থ সম্পদ দিয়ে অথবা না দিয়ে অর্থের মাধ্যমে পরীক্ষা করবেন আপনার দেহর মাধ্যমে আপনাকে পরীক্ষা করা হবে মানুষের অকথ্য কিছু কথা কিছু ভাষা আপনার ক্ষেত্রে তারা প্রয়োগ করবে এই ক্ষেত্রে আপনাকে মহান্নবুল্লা আলমিন পরীক্ষা করবেন আলামিন এর পরে শেষে তিনি বলছেন যদি রাখো যে এই গুণটি হলো দৃঢ় প্রজ্ঞা অধিকারীদের একটি গুণ যে তোমরা ধৈর্য ধারণ করিয়েছ এবং তোমরা সেক্ষেত্রে নিচে কন্ট্রোল করেছ যত ধরনের মহানবুল্লাহ আলমিনের পরীক্ষা তোমার কাছে এসেছে সে পরীক্ষার ক্ষেত্রে তুমি রবের প্রতি সন্তুষ্ট চিত্তে সে পরীক্ষাকে গ্রহণ করে ধৈর্য ধারণ করে হয়েছ সুপ্রিয় দর্শক ইনশাল্লাহ এই বিষয়টি আবারও আমাদের পর্বের আলোচনা হবে আগামী পর্বগুলোতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ इत्ती आलो चाना। चिंता इसलाम मानवतार कल्याण निर्जेश मुस्लिम देश गुलाना जाए पुरस्कार घोषणा कर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 জয়েন্ট ডাক না দেখুন অর্ধাঙ্গিনী নাতৃত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ পুন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় তার আপন কক্ষ পথে আল্লাহ সুবাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছে সব আলোচনা এখানে চলে আসতে পারে